আসসালামাইকুম আলহাম আল্লাহুল সামনে উপস্থিত হয়েছি ইসলাম আরেকটি পর্ব নিয়ে এ পর্ব যা থাকছে সেটা হচ্ছে ফেরেস্তাদের উপর ইমান সংক্রান্ত কথা প্রথমত আমাদেরকে জানতে হবে যে ফেরেস্তা বলতে কি বোঝানো হয় যেটা কারবি আলম একে বলা হয় अवयव तक सृष्टि कर सामने तीस क्या दिए त आदेश बिुद्ध आचरण करना हाँ प्रमाण हम फेरस्ता आन सूरिया पचासीजान آمن الرسول بما انزل الیه من والمؤمنون کل آمن بالله وملائکته وكتبه ورسله لا نفرق بین احد من رسله وقالوا سمعنا واطعنا غفرانك ربنا والیک المصیر الله جل شان بولে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি الاسلام ইমান রছেন আমাদের আমাদের আকিদা বিশ্বাস সবার ব্যাপারে সমান কারণ ব্যাপারে আমরা নিচু কোনো আকিদা পোষণ করি না এবং তারা বলে আমরা আপনার কথা শুনেছি এবং আপনার আনুগত্য করেছি क्षमा दिन अपना क्षमा चाची दिखे फिर एस तरफ कथा आलोचना نسال احسنت خطريش لما رأيت المدى دكتبها يا الله بلن يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسوله واليوم الأخري فقد ضل ضلالا بعيدا الله جاء شأنوا بلن هيمان دلكن تبرا الله بريمانا رسول بريمانا وابن هجيك ইতিপূর্বে নাজিল করা হয়েছে যে ব্যক্তি আল্লাহর ইমান এবং ফেরিস্তরের উপর তার কিতাবাদের উপর ইমান আনবে রসুলের এবং পরকারের উপর সেই সকল কাম হবে এতে কোনো সন্দেহ নেই যে ব্যক্তি কুহুরি করবে আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহ সাথে নেই হ্যাঁ আর আর দুইটা হাদিস আমরা এখানে উল্লেখ করবো ফেরেস্তার প্রতি ইমান ব্যাপারে এক নম্বর হাদিস হাদিস যেটা জিবরিল হাদিস নামে প্রসিদ্ধ যে রসুল কে জিজ্ঞাসা করার পর তুমি উত্তরে বলেছিলেন যে ইমান মনে হচ্ছে যে তুমি ইমান আনবে আল্লাহর উপরস্তাদের উপর কিতাবাদির উপর রসুলদের উপর এবং পরকালের উপর এবং তেমনি তুমি ইমান আনবে তা ভালো উপর যখন ইমান সম্পর্কে জিজ্ঞাসা করেছেন বর্ণনা তখন রসই আকরুলাম বলেছেন যে ইমানের পরিমাণে পরিমাণ আনবে এবং পুনরুত্থানের পরিমাণ আনবে এবং তার সার্বিক ব্যাপারের পরিমাণ মানে ভালো সবই সবার পরিমাণ তাই মধ্যে দুটি হাদিস এবং দুটি আয়ো বৃদ্ধি ফেরস্তাদের পরিমাণের কথা আলোচিত হয়েছে এই নূরের হাকিক সম্পর্কে আলোচনা করা হয়নি হম যে এটা কি ধরনের নূর বরং আল্লাহ সে সম্পর্কে ভালো জানেন কিন্তু এটা নিশ্চিত কথা এটা আল্লাহর নিজস্ব নূর থেকে আল্লাহ জন তৈরি করেননি হ্যাঁ কারণ তারা আল্লাহর বিশেষ নন তিনি বলেন আপনার জেনদেরকে তৈরি করা হয়েছে হ্যাঁ আগুন থেকে এবং আদমকে সৃষ্টি করা হয়েছে যেটা তোমাদেরকে বর্ণনা দেওয়া হয়েছে ইতিপূর্বে মানে মাটি থেকে তৈরি করা হয়েছে এখন হচ্ছে কথা যে ফেরস্তাদের সৃষ্টি সময় কখন যে তাদেরকে কখন সৃষ্টি করা হয়েছে আল্লাহ বলেছেন যে যখন তোমার প্রতিপালক ফেরিস্তাদেরকে বললেন যে আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি তৈরি যে যখন ফেরেজ তাদেরকে বলেছেন প্রতিনিধি তৈরি করবেন এটা থেকে বুঝা যায় যে প্রতিনিধি মানে আদম আলী সালাম যখন তাদেরকে আল্লাহ বলতেছেন যখন আমি তাকে একবারে সুচারু রূপে তৈরি করে ফেলব এবং তার মধ্যে ফুঁকে দেব, তখন তোমরা কিন্তু সে দাবনত হবে হওয়ার যে আদেশ করে নেন তাহলে এর থেকে বুঝে যায় ফেরিস্তাদের সৃষ্টি আছে আপনার আগে আদমের আগে আরেকটি ব্যাপার সেটা আছে ফেরিস্তাদের আপনার যে সৃষ্টি এবং শক্তি এই সম্পর্কে আলোচনা তারা একটা অনেক হ্যাঁ যেরকম ভাবে আবদুল্লাহ থেকে আমরা জানতে পারি তিনি বললেন হাদিস যে রসুল আকরম সাল ইসলাম জিবলিল দেখেছেন তার অবিকল অবয়বে তার ছিল ছয়শটা পাখা দিয়ে বিশ্বের এক সাইড কে ফেলতে পারেন এর থেকে অন্য বন্যায় রয়েছে যে বলেন যে মাসুদ রাহমি বলেন একটি আকাশ এবং জমিনের খোলা অংশ পরিপূর্ণ করে ফেলেছেন এত প্রকাণ্ড তার সৃষ্টি যে আকাশ জমিনের মাঝে খালি জায়গা পরিপূর্ণ হয়ে গেছে হজরত জাহরিমিন আবদুল্লাহ মা বলিত যে রসুদ আকর্ষণ করেন উদিন وذينا لي أن أحدث عن ملك من ملائكة الله من حملة العرش إنما بين ما بين شحمة مذنه إلى عاتقه مسيرة سبعمائة عام رأى أبو داودر الحديث رسول بلانجا عما كون متداعيش جاء أبجون في رشتر هاشون بركي বিশেষ করে যারা তাদের একজন সম্পর্কে তোমাদেরকে বলার অনুমতি আমি পেয়েছি যে একটুখানি বলছি যে তার যে কানের রতি আছে সেখান থেকে তার যে ঘাড় আছে এই ঘাড় পর্যন্ত দূরত্ব কতটুকু যে সাতশো বছরের পথ এত প্রকাণ্ড ফেরস্তাদের সৃষ্টি যে আল্লাহর খাঁটি বান্ধা তারা কখনো আল্লাহ বন্দিগি করতে ত্রুটি করেন না ফেরস্তারা আল্লাহর অনুগত বান্ধা তারা আল্লাহর আদেশ বাস্তবায়ন করে কখনো এক পলকের জন্য আল্লাহর বিরোধিতা করে না এবং তারা আপনার কোনো ক্লান্তি ছাড়া তারপরে আল্লাহ বলেন যে আকাশ যারা আছেন এবং তারা এবার ছেড়ে দেয় না ইউসফিল্লাহার তারা দিনে রাত সর্বাবস্থায় আল্লাহর পবিত্রতা বর্ণনা করে কখনো তারা ক্লান্ত হয় না সুরে আর দুইশো ছয় নম্বর আল্লাহর বলেন যারা আপনার প্রতিপালকের নিকটে আসেন তারা কখনো তার ইবাদত করতে কখনো অহংকার করে না এবং তার পবিত্রতা তারা সময় করে যাচ্ছে ওলাহুদ এবং আল্লাহর সামনে তারা শ্রেষ্ণ হচ্ছে এখন কথা হচ্ছে যে ফেরস্তাদের সংখ্যা নিয়ে যে গিয়ে তিনি বলেছেন যে ফাতে আহ আল্লাহ রসুল বলেন আমি সপ্তম আকাশে গেলাম খাওয়াদা বললেন যে কে এই লোকটা যখন আপনার দরজার সামনে চলে গেল আকাশের তখন বলা হলো জিব্রিল বললেন জিবরিল আমি জিব্রিল তখন বলা হলো মানে তোমার সাথে কে আছে মুহাম্মদ আসে আমার সাথে বললো জিজ্ঞাসা করে রইল হম বলা হলো এটা সাথে সাথে তারা সায় দিয়েছেন বললেন ওখানে রে যে তার কাছে হুম আপনার তার কাছে পাঠানো হয়েছে ওই পাঠানো হয়েছে বা ফেরস্তা পাঠানো হয়েছে এখানে আসার জন্য মর হাদানবি ধন্যবাদ দিলেন তাকে এবং বললেন বলেন জিউ যা আ সালাম দিলাম তখন তিনি বললেন মারা হাবিনবি যে ধন্যবাদ তোমাকে তুমি আমার ছেলে এবং নবী হম তখন বলে যে আমার জন্য বাইতে মামুর হ্যাঁ করা হলো আমি জিবরিল জিজ্ঞাসা করলাম যেটা কি বললেন হায়র বাইতুল যেটা হচ্ছে তখন শেষ পর্যন্ত তাদের আর দ্বিতীয়বার ফিরে আসার কোন সুযোগ নেই আফজর আসকালানী রাহাত আলী বলেন বলে এটা থেকে এটাই প্রমাণ মিলে যে ফেরেস্তাদের সংখ্যা আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা হয়েছে ফেরেস্তাদের কারণ বিশ্বের যত সৃষ্টি আছে এমন কোন যায় না যে এক জায়গায় তারা এরকম সত্তর হাজার করে আপনার প্রবেশ করবেন নতুন নতুন ভাবে আর দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না তাহলে কত বেশি সৃষ্টি আল্লাহ ফেরিস্তাদের ফেরিস্তাদের কত বেশি আপনার সংখ্যা এখান থেকেই আপনার বোঝা যায় আরেকটা ব্যাপার বলে আমরা শেষ করতে যাচ্ছি সেটা হচ্ছে তারা হচ্ছে আল্লাহর সৃষ্টির কাছে তারা প্রেরিত ভূত হিসেবে আসেন তারা কখনো নদীদের কাছে ওহিনী আসেন তাদের মধ্যে কেউ আর কেউ আবার আপনার হন আল্লাহর পক্ষ থেকে যে রোগ কবচ করার জন্য এবং বৃষ্টি বর্ষণের জন্য এছাড়া কাজের জন্য আল্লাহর পক্ষ থেকে তারা প্রেরিত হন আল্লাহ বলেন سورة خاطرية كلمة برآيتي الحمد <سؤال> السماوات والأرض جاعل الملائكة رسولا رسولاً أولي أجنحة بمثنى وثلاثة ورباعة يسيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير الله بلحشان جشوكو برشوشا الله جنو جني أكاشكم زباني سورشا جني فرشتادر كتوليك ورحشان দুধ হিসাবে এবং তাদের অনেকগুলো কি আছে ডানা আছে হ্যাঁ দুইটা কারো কারো দুইটে দুইটা ডানা কারো তিনটে তিনটে কারো চাটা। চারটে এরকম ডানা দানা সবচেয়ে বেশি ছয়শটা আরেকটা ডিউটি হচ্ছে আল্লাহর পবিত্রতা তারা সর্বদ্র বর্ণনা করতে থাকে সুরেজ উমার পঁচাত্তর নম্বর আল্লাহ বলেন তারা আশের দিকে গেরাও করে আছে তারা তাদের প্রতিপালকের পবিত্রতা এবং প্রশংসা করে তাদের মজা আল্লাহ সত্যের ফেসলা করেন এবং তখন বলা হয় যখন ফা শেষ হয় তখন তারা বলেন আল্লাহ যে সকল প্রশ্ন আল্লাহ বলতেছেন যে আকাশগুলো উপর থেকে ফেটে যাওয়ার এবং ফেরেস্তারা যারা তারা আল্লাহর পবিত্রতা এবং প্রশংসা করছে এবং তারা জমি যারা অভিপস্থিত তাদের জন্য ইস্তেফার করছে আল্লাহ বলেন আলা আল্লাহ আল্লাহব রাহিম তোমরা যে রাখো আল্লাহ চেন ক্ষমাসী দয়ালু সুতরাং তোমাদের যদি কোনো আপনার গুনা ইত্যাদি হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ দয়া করে তোমাদেরকে ক্ষমা করে দেবেন এই পর্যন্ত আমরা সংক্ষিপ্ত আকারে ফেরিস্তাদের সম্পর্কে আলোচনা করেছিলাম আল্লাহ রসান আমাদেরকে ইমান প্রত্যেকটি আপনার স্তম্ভকে ভালোভাবে জানান তো কি দাম করুন